ইস টিভি বাংলা টিভি বাংলা মানবতার হমদুল্লাহ হিরবুল আশরফুল্বিয়া ইবুলমুরসলিন আম্মা বায়দু দূরেও কাছে বিশ্বের বিভিন্ন অবস্থানে পৃষ্টিভি বাংলার নিয়মিত আয়োজন উপভোগের জন্য যে সমস্ত দর্শক শ্রোতা প্রচার মাধ্যমের সামনে বসে আছেন তাদের সকলকেই আমরা জ্ঞাপন করছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে ইসলামে পরিচ্ছন্ন আঁকিদা বা বিশুদ্ধ আঁকিদা কাকে বলে এই বিষয়ের আলোকে পর্বভিত্তিক बेसू आलोचना इतिम्यन करते चाची ता हल नारी जुन के क्षमत बसिए जान गर्व वहकार अर्जन करार जो सारा विश्व मेते उठे आसन पवित्र कुरान और सुन्नार आलोके ये कतखानी अनुकूल किंबा कतानी समय परी युगी ताद आज के প্রাগ্য আলোচক মণ্ডলীর কাজ থেকে আমরা দলিল ভাবে জেনে নেব আর আজকের এই মনোজ্ঞ এবং গুরুত্বপূর্ণ আলোচনাটি পরিবেশন করার জন্য যারা আমাদের আমন্ত্রণে প্রচার কেন্দ্রে তার শিফ এনেছেন তাদের সঙ্গে প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দেয় এসেছেন শাহ খা শহীদুল্লাহ খান মাদানী আসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং এসেছেন আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন বিষয়টি জানার জন্য আমরা প্রথমেই শেখ আকরামুজ্জামান সাহেবের কাছে যাচ্ছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারী নীতি বা নারী অধিকার সম্পর্কে ইতিপূর্বে যে আলোচনা হয়েছে আলোচনার ভিতরে বেশ কোরআন এবং হাদিস থেকে দলিল এসেছে তার ভিতরে একটা দলিল উঠে এসেছিল আল্লাহ তবরকালা নারী সম্পর্কে নারীরা তোমরা তোমাদের ঘরে এবং আল্লাহ তাদের একটা ওই যে অপমান অপদস্তের যে ইতিহাস এটা আল্লাহ তবরকতলা তুলে ধরে তাদেরকে এই নীতিতে সন্তুষ্ট করতে চেয়েছেন বলা তাবার রোজেনা তাবার এবং তোমরা সেই পূর্বের জাহিলি যুগের মতো করে নিজেদের দেহ প্রদর্শনী করো না করো না নিজেদের শরীরের প্রদর্শনী করো না এটাই স্পষ্টই আল্লাহ তরকতলা নারীদের প্রতি বলে দিলেন এবং তাদের একটা যে জঘন্য ইতিহাস আছে সেটাও আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন তার মানে এখানে আল্লাহ তুবরকতলা একটা সতর্কীকরণ যদি তোমরা আমার এই বিধান না মানো আবারও তোমাদের ওই জাহিলিয়াতের পরিণাম ফিরে আসবে এবং বাস্তবে আমরা যে দেখলাম এসে গেছে আমাদের যদি মনমানসিকতার বিকৃতির কারণে এগুলি যদি ভালো লাগে তাহলে দুর্ভাগ্য নিশ্চই এটা রুচি বিকৃতির কারণ মনমানসিকতার মানসিকতার বিকৃতির কারণ মনুষ্যত্বের বিকৃতি এখানে অধপ্রতন যেন মাহরম ছাড়া কোনো নারীকে নিয়ে নির্জন না হয় আরো বলছেন বিশ্বাস করে বলছে আমি মুসলিম মুসলিম মহিলা আমি মমিন মহিলা আমি ইসলাম ধর্মের সদস্য এদের জন্য হালাল নয় যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী যে একদিন এক রাত্রের দূরত্ব সফর করবে এমনি সফর করাও নিষিদ্ধ আছে তারপরে তো এগুলো সব নীতি দিয়ে বুঝা যায় যে তারা আসলে তাদের একটা সুন্দর পরিবেশে থাকবে তারপরে রসুল্লা সমাজ মাহারমটা হচ্ছে যার সাথে বিবাহ নিষিদ্ধে ছাড়া এরকম পুরুষ সহ যদি আর পুরুষ থাকে কোনো ঘরে সেটা দর্শনীয় নয় কারণ সেখানে আল্লাহ উল্লেখ করলেন রসুল হাদিস থেকে একটা পাওয়া যাচ্ছে পরও আল্লাহর রসুল সাল্লাম একটা কথা বলেছেন আমাদের সমাজের আজকাল স্লোগান উঠছে এবং খুব এটাকে বাজারজাত করা হচ্ছে এবং এইটার পক্ষে অনেক জনমত তৈরি হচ্ছে এই পক্ষে আসার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে এই মতবাদে বিশ্বাসী হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে সেটা হলো কি নারীদেরকে ক্ষমতায় আসানো ক্ষমতায় অফিসে ক্ষমতা দেওয়া তারপরে রাজ্যের ভিতরে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী মন্ত্রী ইত্যাদি এইসব জায়গাগুলোতে তাদেরকে বসানো হচ্ছে এগুলোর কারণে তো দেখা যাচ্ছে কোরআনের এই আয়াতের স্পষ্ট লঙ্ঘন রসুল সাহায্যের বিরুদ্ধে একটা যেন বিদ্রোহ তারপর আল্লাহ রসুল সাহাকে স্পষ্ট করে বলে দিয়েছেন কোনো জাতির সফলতা নেই যারা তাদের নেতৃত্ব ভার দান করেছে কোনো মহিলাকে যে তারা কখনো সফল কম হবে তারা হবে ব্যর্থ তারা হবে বিপর্যস্থ এবং আমরা বাস্তবে কিন্তু বিভিন্ন দেশে এরকম দেখছি যে এরকম একটা স্লোগানের কারণে অলরেডি একটা সংস্কৃতি শুরু হয়ে গেছে ব্যাপকভাবে কি অনেক ইসলামপন্থীরাও এই প্রতিযোগিতায় নেমে গেছে ক্ষমতা যখন তো আমরা আমাদের অফিসের একজন নারীকে দিয়ে দিই ক্ষমতা এই যে চলছে এতে করে কিন্তু দেখা যায় যে ওই সমাজে আল্লাহর আজাব গজব আসতেছে জনগণের মধ্যে যে সম্পর্ক ছিন্নতা এবং ফাটল মারামারি কাটাকাটি হানাহানি এটা কিন্তু লেগেই আছে আল্লাহর আজাব গজব কিন্তু একটা হাদিস এরকম এসছে যে যখন কর্তৃত্ব নারীদের সাথে যাবে তখন ফাবাত থেকে উত্তম হয়ে যাবে এমন হয়েছে আর কত খুন খারাপ আমি একটু এটা ব্যাখ্যা নারীর ক্ষমতায়ন মানে নারীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া নারীকে ক্ষমতা থেকে হারিয়ে দেওয়া জায়গা থেকে হারিয়ে এক লক্ষ টাকা কেড়ে নিয়ে দশ টাকা দেওয়া হচ্ছে নারীকে আমি বললেন আমি বলছি আমাদের শিশুকালে একজন নারী যখন কোনো বাসে উঠত এমন কোন পুরুষ ছিল না যে নারীটা দাঁড়িয়ে থাকবে আর পুরুষ গুলি বসে থাকবে পাওয়ার দিয়েছে কিসের ভালোবাসা প্রেমের তার প্রেমের ক্ষমতার সামনে বিশ্বের পুরুষরা সবাই পরাস্তরাস্ত যেমন আমাদের কবি যসিম বলেছেন নারী একজন পুরুষের সাথে তার ঘরোয়া জীবনে তাকে কি লাঠি নিয়ে মারতে হবে সেই ক্ষমতা দেখাতে হবে নারীর কি ক্ষমতা যেমন জসিমুদ্দিন বলছেন যে দেখো কথা শুনো নয়লে এখনই খুলিব কানের দুল আজকে তো আমি খোপা পড়ি না চুল। হুমকি আমি না, জন্য আজকে আমি নাকের ফুল খুলি ফেলবো দুল খুলি ফেলবো আগের যুগে মেয়েরা নারীরা এই হুমকি দিত। স্বামীর সাথে গোলমাল হয়েছে সুহান আল্লাহ কি সমাজ ব্যবস্থা ছিল ইসলামের উদ্দেশ্য থানা যেতে হবে ওখানে দাপট দেখাতে হবে প্রেমের দাপটে হলো নারীর দাপট এই আল্লাহ চান নারীকে আল্লাহ আবেগ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন মানব শিশুরা নারীর কাছে মায়ের কাছে সেই প্রেম যে সুন্দর কথা বললেন মানব শিশুরা নারীর কাছে কি একটা পাবে তাই না। সেই তো কিছুদিন আগে আমি একটা পত্রিকা খবর পেলাম পে আসলে এত মর্মাহত হলাম আমেরিকার ঘটনা এটা একজন মেয়ে মানুষ কর্মজীবী তার এত ব্যস্ততা এত তার কর্মব্যস্ততা বাসা থেকে খুব তৈরি করে বের হয়েছে গাড়িতে নিজে গাড়ি করছে ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা গাড়িতে রেখে দিয়েছে কারণ বাসাও তাকে সামলাতে হবে আবার বাচ্চা ও সাথে নিয়ে এসেছে গাড়িতে রেখে অধিকার এটা হলো অধিকার তো খুব তাড়াতাড়ি গাড়ি থেকে নেমেই বাচ্চাকে যে নামাতে হবে তার বাচ্চা সে গাড়িতে রয়েছে কিন্তু নারীর অধিকার বাচ্চাদের কথা থেকে ফিরে আসি আলেম ওলামাদের ঘর মা বোন স্ত্রীরা যে সম্মান ইজত তারা পান যে ক্ষমতা নিয়ে তারা থাকে খোঁজ নিয়ে দেখুন ইনশাল তাহলে আমরা এটা বুকে হাত দিয়ে বলতে পারি যে সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আপনাদের সামনে আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ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 পরনিয় ও বর্জনিয় প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 6.30 সম্প্রচার সকাল 8 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় Saturday's provide In Britain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 মানবতার কল্যাণ সাধনের জন্যই আল্লাহ জন্য সকল বিধান প্রণয়ন করেছেন আপনি কি ইসলামী শেরিয়ার মহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সম্পর্কে অবহিত হতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা শীর্ষক আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায় জানুন জীবনের সঠিক উদ্দেশ্য বুঝুন ইসলামী সারিয়ার কার্যকর নির্দেশা বলি ইসলামী শারিয়া মহান ও উদ্দেশ্য বাংলায় আসসালাম দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ বিরতির পর আমরা আমাদের আলোচনার সেই প্রাণবন্ত ধারাবাহিকতায় ফিরে যাচ্ছি যেখানে আমাদের বিষয়টি ছিল আকিদা বিশ্বাস সুদৃঢ় প্রত্যয় বিশ্বাস স্থাপন করা ইসলামী আকিদার উপরে আর এরই আলোকে নাবিজির সন্ন্যাস আমাদের জীবনে কতটা অনুস্মরণীয় অনুকরণীয় এর আলোকে আমরা ক্ষমতা দিয়েছে পাওয়ার দিয়েছে কিসের ভালোবাসা প্রেমের তার প্রেমের ক্ষমতার সামনে বিশ্বের পুরুষরা সবাই পরাস্ত যেমন আমাদের কবি জসীম বলেছেন নারী একজন পুরুষের সাথে তার ঘরোয়া জীবনে তাকে কি লাঠি নিয়ে মারতে হবে সেই ক্ষমতা দেখাতে হবে নারীর কি ক্ষমতা যেমন জসীম উদ্দিন বলছেন যে দেখো কথা শুনো নয়লে এখনই খুলিব কানের দোল আজকে তো আমি খোপা পরিব না আলগা রহিবে চুল এই যে হুমকি দিল যে আমি খোঁপা পরবো না এটাই তো একজন স্বামীর জন্য কে আমত আজকে আমি নাকের ফুল খুলে ফেলবো দুল খুলে ফেলবো আগের যুগে মেয়েরা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 অফিসে গিয়ে অফিসে করে ফেরার পথে বাচ্চার কথা ভুলে গেছে কারণ সেখানে অফিসের ব্যস্ততা এসে গাড়ি খুলে দেখে যে তার বাচ্চা সে গাড়িতে রয়েছে শত্রু নয় এবং একটা গড় হিসেব করে আপনারা খোঁজ নিয়ে দেখুন যে ইসলাম পন্থী শরীয়ত পন্থী আলেম ওলামাদের ঘর মা বোন স্ত্রীরা যে সম্মান ইজ্জত তারা কোথাও নারীরা এত স্বাধীনতা যে মেয়েরা ঘরে থাকবে এখানে একটা আমাদের দিকে পাল্টা আমাদের পরের কথাটা না শুনেই একটা হামলা আমাদের উপর করা হয় ইসলামের উপর করা আমাদের উপর বলতো ইসলামের উপর আবদ্ধ করে রাখা হয় না বাক্যটা পরে না বললেন রাজনা যাহিল মানিটা হচ্ছে তোমার প্রয়োজনে তুমি যদি ঘর থেকে বের হতে চাও কোন প্রয়োজন থাকে আমি বের নিষেধ করছি না তবে তোমার যদি প্রয়োজনে বের হতে হয় এটা প্রয়োজনে বের হতে এই জন্য বলি যে তার মূল জায়গাটা কিন্তু ঘরে এটা যেন সে মনে না করে প্রয়োজন চাকরি আমার প্রয়োজন বাহিরে থাকা আমার প্রয়োজন রাস্তাঘাটে কাজ করা আমার প্রয়োজন সেটা তো বলাই হয়েছে অংশেই বলা হচ্ছে তাদের মতো বের হো না জাহেরু যুগের মেয়েরা অলঙ্গ হয়ে বের হতো তোমরা তাদের মতো বের হয়েও না তুমি আক্রান্ত হও রাস্তাঘাটে তোমাকে উত্তপ্ত করা হয় তোমার ওই অশ্লীল আচরণ ভঙ্গির কারণে তোমার ওই অশ্লীল পোশাকের কারণে তোমার ওই অবস্থার কারণে আজকে তুমি আক্রান্ত হচ্ছ তুমি মনে করছো এটাই স্বাধীনতা আজকে পণ্য একটা মানুষের ভোগ্য পণ্য পণ্যের জন্য তোমাকে মাধ্যমে ধর্ষণ ব্যাপক হওয়ার পিছনে তারা একটা গবেষণা চালাইলো জি গবেষণার একটা ফলাফল তারা বের করেছে যে ধর্ষণের পিছনে তাদের এই যে নোংরা পোশাক নগ্নতা অর্ধালঙ্গ এরকম অবস্থা তারপরে অনেক দেখা যায় যে আকর্ষণীয় আকর্ষণ পুরুষ পোশাক পরা এগুলো পুরুষদের তাদের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ এবং তারা সৎ যে তাদের প্রদর্শনীটা মানে যৌন সুশীতে সহায়ক হয় নজ্লা তারাই অথচ তারা বিধর্মী তারা মানে উপদেশ দিয়েছে নারীদের প্রতি যে শালীন পোশাক পরে যদি তারা স্কুল কলেজ এবং তারা বাজার ঘাটে যায় তাহলে এটা রোধ করা সম্ভব সংযত হতে হবে তাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে এগুলো নারীবাজির এটা কি সম্ভব আপনার স্বভাবগত ব্যাপার আকৃষ্ট হবেই নারীদের নবী বলেছেন মোমিলাত এরপরে কিন্তু পত্রিকা আরেকটা রিপোর্ট আসছে যে এরপর এক রাজ্যে আমি নাম বলছি না আবাহত এক রাজ্যে কোর্ট থেকে আইন জারি করতে বাধ্য হয়েছে যে স্কুলের মেয়েরা স্কুলে যেতে পারবে না তারা বুঝেছে এতদিন পর ইসলামী আইন আলহামদুলিল্লাহ উনি বলেছেন যে যত সড়ক দুর্ঘটনা হয় এই মেয়ে গুলির কারণে হয় কারণ তরুণ ড্রাইভার পরের আয়াতে বলেছে প্রথম আয়াতে বললেন পুরুষদের কথা আলোচনার প্রেক্ষিতে নিশ্চয়ই আমরা অবগত হলাম যে আজকে নারী স্বাধীনতার নামে নারী ক্ষমতায়নের নামে যে সমস্ত কর্মকাণ্ড সারা বিশ্ব বল এবং নারী সমাজের এই নগ্নতা থেকে বেঁচে থাকার সব প্রক্রিয়া আমরা বাস্তবায়ন করতে সচেষ্ট হই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আশাহাদামুকুম রহমাত হাম রসুল্লা মোহাম্ম রসুল্লা অ্যাঁ কে অঞ্ল করি মো মালোলা মোয়া রাজা আসসালামুকুম আমি ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইকলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইকলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বর কে জানার জন্য এটি পবিত্র কোরআনের এবং কারো মুখাপেক্ষী নন ওয়ালামিউ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো